আজকে আমরা পাঠ করব শ্রীমদ ভগী যাৎপর্য শ্রী শ্রীমদ এই ভক্তি বেদানন্দ স্বামী পূর অায় আঠার কুড়ি নম্বর শ্লোক সার্বভূত এম ভাবম ভাবম্য আবিভক্ত বিভক্তি সাভে মনুষ্যা দেহমেদ অবৈশ জীবয়ে জ্ঞান এক দেখে সেই যেই জ্ঞানে দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত ছিন্ময় ভাব দর্শন হয় অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা সেই দেবতা বা উদ্ভিজ সমস্ত জীবের মধ্যে এক চিন্ময় আতকে দর্শন করেন তিনি সাত জ্ঞানে অর্জন করেছে সপ্তম বর্ণনা অনুযায়ী পরমেশ্বর ভগবানের পড়া প্রকৃতি বা উৎকৃষ্ট শক্তি থেকেই জীবের দেহে জীবনী শক্তির প্রকাশ ঘটে স্বরূপকে দর্শন করায় হচ্ছে সার্থিক দর্শন দেহে বিনাশ হলেও সেই জীবনী শক্তিটি অবিনশ জড় দেহে बहुधा विभक्त मन एक निर्विशेष ज्ञान हथ एक अंग ষুক ভাবয়ীক্ষেসিজনসে চক্ষুত শ্রীগুব নম নামশ্রেষ্ঠ মনমাপি শিপুত্রম স্বূপ রূপ্রজমিম মাথু গোষ্ট গিমহ রাধিকা মাধবাশম প্রথিত কৃপায় শ্রীগুস বন্দেহম শ্রীগুষ্রি এত পদকম শ্রীগুন্ং সহ গণিত সৈত সাবধুতিতা সহ গণ লিখান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রে রাম রাম এখানে শ্রী ভাগবত গীতায়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতি এর 13 গুণের করেন তিন গুনাছে সত্য গুণ রজোগুণ তমাগুণ একদম নিকৃষ্ট আছে মানুষ যারা থামগণিত মানুষ যারা থামগণিত উচিত ভ্রম বিষ্ণু স্বামী মহারাজের ছরণে আশ্রয় নেওয়া এবং যার রাজসিক ধারাজে আশ্রয় কাজ হয়ে গেছে কিন্তু যে হেতু আমি মূর্খ তামসিক মূর্খ সেই জন্য আমার সব কথা বলা দরকার আছে কারণ বৈষ্ণব চরণে লেস মাত্র আমার রুচি নাই সেই জন্য এইসব কথা বলতে হবে বাহু নাম জন্ম না তো হয়তো বহু জন্ম পরে। আমার জ্ঞান আমার হৃদয়ে জ্ঞান উদীত হবে যে আমি আসলে কৃষ্ণের বেশ্বরূপ হয় কৃষ্ণ দাস আমি বারবার বলে কিন্তু বুঝি না সেই জন্য বার বার বলতে হবে তো থাম শেখ ল আছে তারা ফসু দে আলস্য নিদ্রা নংরা সেই সব তাদের ছিন্ন লক্ষণ তমগুণ থেকে তমগুণ থেকে রীনের মধ্যে সত্যগুণ শ্রেষ্ঠ কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে এই তিন গুণ হচ্ছে বন্ধ গুণ এই শব্দে এই অর্থ হচ্ছে রাশি দরি নাই বাসায় লোক গুন বলে রাশির জন্য গুন বলে তো এই ঠিক গুণ হচ্ছে ভবা বন্ধনের কারণ তো কি করে সত্য ভবন্ধনের কারণ আজ এই শোকে বর্ণিত হয়েছে শ্রী কৃষ্ণ থেকে কি হয় সত্যগুণে বিশেষ গুণ আছে যে সত্য থেকে সত্যগুণ থেকে যারা আছে তাদের জ্ঞান হয় রান উপল্ধি হয় জ্ঞান মানে এই ভগবত গীতা এই সকল শাস্ত্র অজ্ঞান শব্দ অনেক জায়গায় অজ্ঞান শব্দ দেখি শাস্ত্র তো জ্ঞান মানে কি ইউনিভার্সিটি কলেজ যাওয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়রিং মেডিকল নাই শাস্ত্র জ্ঞান শব্দ অর্থ আছে আধ্যাত্মিক জ্ঞান ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ প্রথম শিক্ষা আছে জীব মানে আত্ম এবং দেহের মধ্যে কি পার্থক্য আছে ভগবান কৃষ্ণ কে ধ তুমি পণ্ডিতের মত বড় বড় কথা বলছিস তুই বড় বড় কথা বলছিস কিন্তু যন্ত্র কি বলে জানছিস তুমি জানো না যে দেহ ধারী এবং দেহ ভিন্ন আছে শরীর এবং আত্ম জ্ঞান মানে আত্মজ্ঞান এবং সত্য গুণ সম্পন্ন লোকদের আত্ম জ্ঞান থাকে রজগণের লোক তো ইন্দ্রিয় সুখ ইন্দ্রিয় সুখে আসক্ত এবং থামগুনি লোক তো ফসদের মত ভূতের মত থামোগ আসলে বিশেষ করে যারা বেশি মদ খায় তাদের ছিদ্রবৃত্তি তো ভূতের তাদের জীবন খুব নিয়মিত কম আহা করে খুব সরল আহা করে কম নিদ্রা করে এবং জীবনের উদ্দেশ্য আছে আধ্যাত্মিক উপলব্ধি এখানে শ্রী কৃষ্ণ বলেন যে ওই সাত জ্ঞান কি রকম আছে সত্য গুণে রকম সাক্ষাৎ হয় যে এই আত্মা আছে আমরা দেখি এই জড় জগতে অনেক কত প্রাণী আছে অসংখ্য এই তা ভ্রমণ ভরে অনন্ত জীবগণ চৌরাশি লক্ষ জনিত করে এই ভ্রমণ কত লোক থাকে এই ঢাকা শহরে শঙ্খ কোথা আছে মসা আছে কম্পাউন্ড এই দেড় মশা বাথরুম শোখ জীব আছে না সকলেই জীব তো যে এই অনেক জীব আছে সেইটা প্রত্যক্ষ দেখতে পাই দেখতে পারি যে এই অনেক প্রাণী আছে অনেক অনেক অনেক অসংখ্য শুধুমাত্র এই পৃথিবীতে নয় বিশ্বে অনেক লোক আছে এবং অনুসারে বুঝা যায় যে প্রত্যেক শরীরের মধ্যে অনেক অণু আছে এবং প্রত্যেক অনু আলাদা জীব আছে এবং প্রত্যেক মানব শরীরের মধ্যে কোটি কোটি অনু আছে বিকাশ থেকে এই আধ্যাত্মিক উপলব্ধি হয় যে অসংখ্য জীব থাকলেও প্রকৃত পক্ষে শুধুমাত্র এই আথা আছে কিন্তু সেই উপলব্ধি পরিপূর্ণ নেই হচ্ছেন কৃষ্ণ আতার আত্ম তবু কৃষ্ণ আছেন এবং অন আত আছেন এই জ্ঞান ভক্তি তত্ত্ব জ্ঞান যে কৃষ্ণ পরমাত্মা পরমেশ্বর ভগবান আছে এবং অর সকল জীব ভগবানের দাস আছে এই জ্ঞান হচ্ছে ভক্তি যদি মনে করি যে পরম সত্ত্ব এই আছে অবিভক্ত এই শব্দ এই শ্লোক অসিভক্ত বিভক্তি সরকার যদি মনে করে যে শুধুমাত্র এই আত্মা আছে এবং ওই শখ ভেদ যা আমরা দেখি সেটা মায়া তো এই মতবাদ মতবাদবাদুই প্রচালিত আছে বিশেষ করে হিন্দু ধর্মে বাংলাদেশে অত নয় চৈতন্য মহাপ্রভুর কৃপায় ওই ভক্তি ভাবনা বেশি এই দেশে আছে বিশেষ করে ভারতে ওই হিন্দু ধর্ম আসলে সাশ্রয় ওই হিন্দু শব্দ নেই হিন্দু ওই শব্দ আধুনিক দেয়া প্রদত্ত শব্দ আছে তো ভারতে অধ্য খুব প্রচালিত আছে এবং সারা বিশ্ব এই ভুল ধারণা যে আত্মা এই আমরা রূপ দেখি এই সকল রূপ হচ্ছে মায়া প্রকৃত পক্ষে সবকিছু যা আমরা দেখি তার পৃথক পৃথক অস্তিত্ব তো নেই সব কিছু এই কাজে এই হচ্ছে অদ্্বৈত বা অদ্বৈত দ্বৈত মনে দুই অদ্বৈত মনে দুই তো নাই আছে তো এইভাবে বৈষ্ণবের ও অদ্বৈতাদী আছে কারণ আমরা জানি যে কৃষ্ণের থেকে কিছু ভিন্ন নাইত শ্রী কৃষ্ণ হচ্ছেন সব তবু কৃষ্ণ আছেন এবং আমরা আছি এবং কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বা সর্বশক্তিমান অনেক ট্রাকে এবং অচ লেখা আছে না আল্লাহ সর্বশক্তিমান এর অর্থ কি আমরা সর্বশক্তিমান নয় আল্লাহ সর্বশক্তিমান এক ভাষায় আল্লাহ বলে অন্য ভাষায় কৃষ্ণ বলে কিন্তু সর্বশক্তিমান আছে। এবং আমরা সর্বশক্তিমান আপনি কি সর্বশক্তি আমাদের এখানে আছে কে যে সর্বশক্তিমান আছে ভগবানের পদ নিতে চাই খে নিজেকে ভাগবান বানাতে চাই খে এই দেশে অনেক ভাগবান আছে নকল ভগবান সেটা ভালো নকল ভগবান বানালে তো কোনো কাজ করা দরকার লোকেরা আসবে পূজা করবে ভালো এই কাজ করে কেন অফিসে যাওয়া ফ্যাক্টরি যাওয়া তো নিজেকে ভগবান বান ভালো হবে শুধুমাত্র এক দোষ আছে যে পর এই চিরকালে যেন নরকে যেতে হবে তো ইতিমধ্যে তো আরাম বিলাস হবে নিজেকে নকল প্লাস্টিক ভাগবান বানানো ঠিক নাই অনেক প্লাস্টিক ভাগবান হচ্ছেন কৃষ্ণা কি করে আমরা বুঝতে পারি ইনি ভগবান কারণ সর্বশক্তিমান হ্যাঁ সংকেত আছে ও মোবাইল ও শিকার করে হ্যাঁ হ্যাঁ বলছো মোবাইল ও ভক্ত আছে হ্যাঁ হা হা হ্যাঁ ঠিক আছে তুমি কথা বলো কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান আমরা তার দাস এই হচ্ছে প্রকৃত জ্ঞান সাত্বিক জ্ঞান আছে যে এই হচ্ছে আচরণ কর সেটা অনুকূল আছে আধ্যাত্মিক জ্ঞানের জন্য আধ্যাত্মিক জীবনের জন্য কিন্তু আমরা যদি ঠিক মত মারদর্শন না পাই তাহলে আমরা এই ভুল ধারণা থেকে গ্রস্ত হবে তো কৃষ্ণ ভক্তি সত্যগুণ থেকে হয় নাই কৃষ্ণ ভক্তি কি করে প্রাপ্ত হয় ভক্ত নেই উচিত ভক্তিস্থু ভাগবত ভক্ত সঙ্গেই না পারি যায় কৃষ্ণ ভক্তি থেকে প্রাপ্ত করা হয় ব্রহ্মান্ড ভ্রমিত কোনও ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিগত বীজ তো তামসিক ব্যক্তিও যদি ভাগ্যবান হয় তো বৈষ্ণব সঙ্গে ভগবত হত্যা এবং শাস্ত্রায় অনেক দৃষ্টান্ত আছে যেমন মহাপ্রভু সর্বম ভাচাচার্যকে বলেছেন মৃগারী নামক এই শিকারের বৃদ্ধান্ত মৃগারী তো শিকারী ছিল খুব বড় পাদম থামসিক ছিল নারদ নারদমুনির কৃপায় হঠাৎ তার পুরো জীবন পরিবর্তিত হইল এবং এই দুই মিনিটের মধ্যে নারদমুনির কথা শুনে থেকে তো পারম ভাগবত হয়ে গেছে তো এই তো সম্ভব সদর অনেক হয় নাই কিন্তু সম্ভব আছে যে শুদ্ধ ভক্তদের সংগতি থেকে পাপি তাপি যত নামে হরিনামে উদ্ধারেন তারি জাগায় বাধায় এবং আধুনিক যুগে অনেক অনেক শিলপ্রভাদ হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর বাস্তব সেনাপতি প্রতিনিধি চৈতন্য মহাপ্রভুর স্বয়ং আসলে নিত্যানন্দ প্রভু আর শিলপ্র চৈতন্য মহাপ্রভুর মহান শক্তি সম্পন্ন হয়ে চৈতন্য মহাপ্রভুর থেকে আরো অনেক অদ্ভুত সেবা করেন তিনি অনেক অনেক মাংসাহারীচারিদ্ধ সব কিছু সম্ভব হয় বৈষ্ণবের কৃপায় তো সাত হওয়ার দরকার নাই ভক্তির জন্য তবু যাতে এই ভক্তি সাধনার জন্য অনুকূল স্থিতি হবে অনুকূল পরিবেশ হবে মন অনুকূল হবে সেই জন্য সাত আচরণ পালন করা আসলে এই পুরানো সংস্কৃতি যা ছিল এই বাংলাদেশে এবং সারা ভারতে সেটা সাত ছিল এবং সেটা আধ্যাত্মিক উন্নতির জন্য অনুকূল ছিল যেমন খুব ভরে উঠা আমরা ব্রহ্ম মুহূর্তে আগে ঘুম থেকেই উঠি কি জন্য ভগবানের ভজন করার জন্য ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সবচেয়ে অনুকূল সময় ভক্তি করার জন্য। এবং সেটা সাধারণ অভ্যাস ছিল সারা ভারতে যে লোকেরা প্রতিদিন লোকেরা মধ্যরাত্রে পর্যন্ত টিভি দেখা থাকে এবং এই সাত বাজে আট বাজে উঠে এবং শীতকালে স্নানা করে অফিসে যে কত নিঘৃণ জীবন তো মুসলমানের খুব ভরে ওঠে না আগে হতে হবে তো সব ধার্মিক সংস্কৃতিতে এই রকম হয় ইস্কনের যোগদান করা একটু আগেই এই আমি এই খ্রিস্টান মনেশ্রী মনেশ্রী মানে আশ্রমের মতো ছিলাম কিছুদিন ওর সেখানে ওই সব সাধু তো তাদের প্রার্থনা করছেন একসাথে সকবেলা তিন বাজে থাকে প্রতিদিন তো সব ধার্মিক লোক জানেন শুধুমাত্র এই সনাতন ধর্মে নয় মুসলমান ধর্ম বৌদ্ধ ধর্ম হবে। সেই সময় সৃষ্ট আধ্যাত্মিক ভজন পাঠ পূজা ধ্যান এই সকল খেলার জন্য তো সেটা সাত প্রতিদিন প্রসাদা এইভাবে মন ঠান্ডা হয়ে যায় স্থির হয়ে যায় আমরা যদি অনিয়মিত রূপে জীবন যাপন করে তো মন সদাই বা বিক্ষিপ্ত থাকে ভালো তো সত্য গুণে মিতা সরল আহা সত্য সাত তো কখনো এই মাংস ডিম পেঁয়াজ লসুন এইসব তো সম্ভব নয় হবে অনুকূল আছে আধ্যাত্মিক জীবনের জন্য এইসব পালন করার দরকার আছে তো এইসব বলে আপনাদের মানে আহ প্রশ্ন হত যে এই আমরা বন জঙ্গলে আমরা আছে যে আজকাল বন জঙ্গল তো নাই সব খেটে গেল আমরা যদি কিছু বন জঙ্গল থাকে ভিতরে আমরা যাই ভজনের জঙ্গল তো কিছু লোক আসবে এই এবং জেনারেতে দিয়ে তার বিধিও দেখাবে বিধিও দেখবে আমি দেখেছি সেখানে গেছে তো সেখানে গেলাম এবং কি আছে এই ওই হিমালয় পার্বতের উপরে এই করে অনেক ছড়িশ যায় দেলেছে এবং ধনী লোক যায় খুব বড় গাড়ি আছে তার মধ্যে ছোট আছে তার টিভি দেখে তো এত পবিত্র জায়গায় হিমালয় কিন্তু তাদের নিকৃষ্ট অভ্যাস আছে যে এই তারা অসুবিধা পায় যদি মানে অনারাম লাগে যদি আমাদের ওই টিভি বলিউড মুভি এইসব দেখানোর সুযোগ থাকে না तो विचार आज कलि शांत स्थान खुब कम आनेकम लोक आहरे मजखने आज की जन्म जो भजन जन्म श्रेष्ठ ने प्रचार जन्म আমাদের নিজে ইচ্ছা আছে মায়াপড়ে অনেক লোকজন আছে সব ভক্ত আছে সে তো ভালো একান্ত জায়গা নিরিবিলি জায়গা থাকা সেই জায়গা ভালো ভজনের জন্য কিন্তু যাতে প্রচা হবে আমরা শহরের মধ্যে থাকি আমরা ভজন এবং প্রচারও করে তো সত্যগুণ ভালো এবং যতটুকু সম্ভব হয় ওই সব সাত নিয়ম আমরা পালন করি কিন্তু স্থিক হাওয়া আমাদের চরম উদ্দেশ্য নেয় ভক্তি করা আছে ভক্তরা অনেক ভক্ত বিশেষ করে আধুনিক যুগে তো খুব রাজস্ব যেমন দেখা যায় আমরা অনেক ভ্রমণ করে সেটা রাজস্ব আমাদের টাকা পয়সা বিচার আছে কত হিসাব আছে এইসব রাজস্ব না যদি কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্যে হয় সেটা রাজসিক সেটা সে তো শুদ্ধ সত্যিক অতীত তো আমরা সবকিছু আমরা সবকিছু কর শ্রীকৃষ্ণের প্রীতির জন্য কৃষ্ণার্থে আখিল অকিল শ্রেষ্ঠ আমাদের সকল শ্রেষ্ঠ কৃষ্ণের প্রীতির জন্য করা সেটা হচ্ছে আরো বেশি কথা বলবো না এই ছোট বক্তৃতা শেষ করছি যদি কারো প্রশ্ন আছে এখন জিজ্ঞেস করুন নইতেও আমরা শেষ করে তো এই বিষয় অসংখ্য প্রশ্ন পরিস্থিতি পরিস্থিতি আমরা বদল হতে পারে না পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ হতে পারে না দেখুন কালকে না দুই দিন আগে ভূমি খামছে জাপানে তো এখানেও হতে পারে যে কোনো সময় যে যেকোনো কিছু হতে পারে পরিস্থিতি লক্ষণ যেসব কিছু অস্তিত্ব আছে তো সব অস্তিত্ব স্থিতি মধ্যেই মন স্থির করতে হবেই কৃষ্ণের সেজন্য সংকল্প নিতে হবে যা কিছু হবে এবং অনেক কিছু হবে আমার জীবনে উদ্দেশ্য আছে কৃষ্ণ চরম সেন সংকল্প করতে হবে আমরা যদি সংকল্প করি তাহলে আমরা কখনো অস্থির হবে না সেই জন্য কিছু ব্রত নেওয়া হয় কমপক্ষেই সলমালা জপ করতে হবে প্রতিদিন ছিল দক্ষিণ ভারতে তো দীক্ষিত তো অনেকদিন পরে সেই ভক্তের সঙ্গে আমার সাক্ষাৎ হলো তো আমি জিজ্ঞেস করেছে যে আপনার ভক্তি জীবন কি রকমের চলে আমাকে বলেছে যে আসলে আমি তো সোলমালা জব ঠিক মতো করি না কারণ সংসারে অনেক সমস্যা আছে সংসারে সমস্যা তো সেটা স্বাভাবিক তো সেই জন্য আরো দ্রুত সঙ্গে এই কম পক্ষে শলা মালা জপ করার দরকার আছে সমস্যা যদি বেশি থাকে এই তো বুঝতে হবে যে এই তো ভগবানের কৃপা বুঝতে হবে যে এই হচ্ছে পরীক্ষা আমরা কৃষ্ণ ভক্তি করে মালা করি জপ করি কৃষ্ণের কৃপা লাভ করে জন্যে ত্যাগ করে তো সে তো কি সেই জন্য ব্রত নেওয়া হয় যা কিছু হবে আমি এই ভক্তি সংকল্প থেকে কখনোই ছুট হব না হরে কৃষ্ণ